أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يكونوا كان أخذنا أمرنا قبل শেষ মেহরবানিতে আমরা দাসুর কোরানে বসতে পেরেছি এই জন্য আমরা রাব্বুল আলমিনের সুখিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আলোচনা হয়েছিল উনপঞ্চাশ নাম্বার আয় পর্যন্ত এখন আমি পঞ্চাশ নাম্বার সুরায় তোর আন মজিদের সুরাসমূহের নাজিরের দিক থেকে একেবারে শেষ দীক্ষার একটি সুরা সর্বশেষ সুরা না হলেও এরপরে সুরায় নাজি হয়েছে ইসলামের বিজয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে মুমিনদের প্রতি যে জিহাদ ক্রেতালকে পরস করে দিয়েছেন সেই জিহাদ এবং ক্রেতালের সকল বিধি বিধান এই সুরার মধ্যে সর্বশেষ নাজিল সুরা হিসাবে सुराम तो भाविदावा हये चे बंग एई सुरार कुणू भिदान आर को कुण मनसुख करा होई ने बरों एई सुरार माद्ध में अनेक हुको मनसुख हये चे एई ही शबे एई सुराती नासित सुरा एकाने মুজাহিদিনদের করণীয় এবং তাদের পথের প্রতিবন্ধকতাটা কি এসব চিহ্নিত করা হয়েছে মানুষের এই সমাজে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকবে ভিন্ন ধরনের মানুষ থাকবে তাদের সেই বৈশিষ্ট্যগুলো এখানে বর্ণনা করা হয়েছে বিশেষ করে যাদের দ্বারা জিহাদের ময়দান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে তাদের একটা বাহ্যিক কর্ম তৎপরতাও যেমন প্রকাশ করা হয়েছে এখানে তাদের অন্তরের ভাবধারাটাও এখানে প্রকাশ করা হয়েছে তাদের মন মানসিকতাটা কেমন সেটাও এখানে পরিষ্কার করা হয়েছে যা আমি এই বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে এই বিষয়গুলো মূলত সুস্পষ্টভাবে আলোচিত হচ্ছে आज की जे आए की तलाव कर तुमारा असंतुष्ट है ते चेहरा कलो তোমাকে কোনো অকল্যাণ কোনো মসিবত বিপদ তোমার কাছে পৌঁছে তখন তারা বলে আমরা তো পূর্ব থেকেই আমাদের নিয়ে নিয়েছিলাম এবং তারা এখান থেকে ফিরে যায় সন্তুষ্ট সন্তুষ্টে উৎপুল্ল হয় এখানে ওই মুনাফিকদের অবস্থাটাই তুলে ধরা হয়েছে যে এরা তোমাদের না। যদিও তারা মুসলমানদের অন্তর্ভুক্ত তারা আছে তারা মনে প্রাণে চায় মুসলমানরা যদি এখানে পরাজিত হয় তাহলে তারা খুব খুশি হয় আর মুসলমানরা বিজয়ী হলে তারা মনে বড় কষ্ট পায় এবং তাদের এই অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে যে তোমাদের যদি কোনো বিজয় আসে কল্যাণ আসে তাহলে তারা খুশি হতে পারে না তাদের চেহারা তখন কালো হয়ে যায় তারা বেশি অসন্তুষ্ট হয় কারণ তাদের জন্য বিপদ কারণ তারা যে অবিনয় করে চলছে তারা মুসলিম মুসলিম মনে করে এই ধরনের একা যে মুসলিম হিসেবে অভিনয় করে চলছে অথচ তারা মুসলিম নয় যদি প্রকৃত পক্ষে ইসলাম বিজয়ী হয়ে যায় তাহলে তারা বড় বিপদে পড়বে কারণ তাদের এই সব চাতুরিটা যদি প্রকাশ হয়ে পড়ে এই জন্য তারা সবসময় সতর্ক থাকে এবং ভীত থাকে এই জন্য ইসলামের বিজয়টা তারা মেনে নিতে পারে না ইসলামের বিজয়ের কোন বার্তা যদি তাদের কাছে পৌঁছে তখন তারা মারাত্মক ধরনের অসন্তুষ্ট হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় আর দুশ্চিন্তার কারণে তাহাদের চেহারা কালো হয়ে যায় তার ভাবনায় আর যদি তোমরা বিপদে পড়ো পরাজিত হোক সেই সময় তারা এমন কথা বলে আকাশ না আমার কব আমরা তো আমাদের বিষয় আদিগুলো আগে আমরা শিক্ষা করে নিয়েছিলাম তখন তারা নিজেদের ব্যাপারটা এত উৎফুল্ল তারা মনে করে যে এরা এই জিহাদ করতে গিয়ে তারা যে এখন পরাজিত হয়েছে এই ভুল কাজ করেছিল আর আমরা জিহাজে না গিয়ে আমরা আগে থেকেই বুঝতাম যেখানে গেলে মাছ খেতে হবে इनने गले पर होपदेज एक तो मुसलमानगण पर एक कष्ट आजये कष्ट मध्य ता आई तिरस्कार कष्ट मात्रा बाड़िए दी এবং তারা বোঝাতো যে তারা যেন যুদ্ধে না গিয়ে তারা খুব সঠিক কাজ করেছে তারা নিজেদের দূরদর্শিতা বুদ্ধিমত্তা সবকিছু তারা তখন অহংকারের সাথে প্রকাশ করে বলে যে আমি আমরা আগে থেকে আমরা আমাদের করণীয় ঠিক করে নিয়েছিলাম আমরা কি করতে হবে কোন সময় কি করা দরকার এটা আমরা আকৃতিটা সব ঠিকঠাক করে নিয়েছিলাম বুঝেছিলাম এখানে গিয়ে কোনো লাভ হবে না এই আমরা যাই নাই তারাই যুদ্ধে না যাওয়াটাকে তারা সঠিক এবং যৌক্তিক তারা একদিকে যেমন দাবি এবং তারা উৎপুলন চিত্তে তোমাদের থেকে তারা চলে যায়। তারা এত সম্পুষ্ট থাকে যে তারা যেহেতু এখানে আঘাত পায় নাই তাদের কোন ক্ষতি হয় নাই যুদ্ধে না যাওয়ার কারণে পরাজয়ের গানিও তাদের নেই এই কারণে তারা খুব খুশি যে মুসলমান এখানে মার খেয়েছে त्यधिक खुशी तक चले जाए मुनाफिकित्ला स्पष्ट से ही समय जमन देखे सब समय यहां देखते पाते रसल्लाह सल्लासम जुगे विभिन्न अभिजान जख রাসেল সাল্লু আলাই নিজে বের হতেন বা কোনো বাহিনী প্রেরণ করতেন মন পিছনে থাকত আর তারা সংবাদের অপেক্ষায় আসে কোন যদি কোন হয় খুশি হয় এবং তারা যে যুদ্ধে গেল না এর স্বপক্ষে তখন বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো তারা বলে বেড়াতো বলে মুসলমানদের মনে তারা কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো তারা করত তারা সেই সময় যেমন এমন অবস্থা করেছিল চিরকাল এই অবস্থাটা হয়েছে সব সময় এই মুনাফিকের একটা দল থাকবেই এটা স্বাভাবিক এবং এদের নেফাকটা প্রকাশ হবে প্রমাণিত হবে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়ার আগে তারা তাদেরকে চেনার কোন উপায় নাই মুসলমানদেরই অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ মুসলমানদেরকে একটা উত্তম নসিহা এখানে প্রদান করছেন যে তোমরা বলে দাও আমাদের জন্য আল্লাহ যা কিছু লিখে রেখেছিলেন তাই আমাদের জন্য হয়েছিল জয় এবং পরাজয় এটা মুসলমানদের মূল দায়িত্বের মধ্যে পড়ে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে যদি তোমরা বিপদে পড়েও থাকো পরাজিত হয়ে থাকো কষ্টে পতিত হয়ে থাকো আর এই তারা যদি তোমাদেরকে তিরস্কার করে এর জন্য তোমরা মনে কোনো কষ্ট নিও না বরং তাদেরকে তোমরা পৌঁছে দাও এই জবাবটি যে আমরা যদি বিপদে পড়ে থাকি কষ্টে পতিত হয়ে থাকি আমরা যদি পরাজিত হয়ে থাকি কোন কিছুই আমাদের দায় নেই আমাদের যে অবস্থায় আমরা পতিত হয়েছি এটা আল্লাহ আমাদের জন্য আল্লাহ আগেই এটা লিখে রেখেছিলেন আর যা লিখেছিলেন তাই আমাদের জন্য হয়েছে এখানে তার ধীরের যে একটা বলিষ্ঠ আকিদা পেশ করা হয়েছে যে মুমিন ব্যক্তি সর্বাবস্থায় তার মধ্যে সে এক বিশ্বাস যে আমার জীবনে যা কিছু গোঠার তা আমার জন্য হয়ে আছে। আর যা লিখা হয়েছে আমার সকল চেষ্টা সাধনার ফলে শেষ পর্যন্ত এটাই হবে আমি ওই কাজগির থেকে পাওয়ানোর জন্য যত চেষ্টাই করি না কেন কোন কাজে লাগবে না কাজে যা লিখা আছে তাই আমার জন্য গড় দেয় ব্যতিক্রম কিছুই হবে না আমি কদিন আগে একটি হাদিস বলেছিলাম যে মাতৃ গর্বে সন্তান চার মাস পূর্ণ হলেই তার সব কিছু লিখা হয়ে যায় তার মৃত্যু পর্যন্ত এরপর কলম শুকিয়ে যায় মুমিনদের থেকে এই আঁক এই বিশ্বাস বিশ্বাস অত্য দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে আমরা অত্যধিক নিরাপদে আছি হঠাৎ করে বিপদে সেটা যেটা আমরা জানি না একটু পরে কি বিপদটা আসবো আমরা জানি না সেই অবস্থাটা কখন হবে যে আমাদের তাক দিদি লিখা ব্যাপারে কিছু মানুষ মানুষ গুমরাহির মধ্যে আছে जोग्यतार बढ़ाई और उपाय उपकरण भरोसा तेजेद शक्ति सामर्थ्य प्रचेष्टर तरसा যদি এখানে এর দ্বারা তারা সফল হয় তারা মনে করে তার অভিজ্ঞতা বলে এখানে সফলতা লাভ করেছে এরা মূলত তাদের জন্য যে আল্লাহ তার মধ্যে যে লিখন ছিল এটাকে সেটাকে সরাসরি অস্বীকার এসব এরা করে যারা বস্তুপাতি দর্শনের লোক মূলত তারা কাকদীরকে অস্বীকার করে আরেক দল মূর্খ লোক রয়েছে যারা কাকদীর উপর एम आपिदा पोषण जी आपिदा आल्लासून देंा सकल प्रकार चेस्टा प्रचेषा बदाय उपकरण जाह बार कल्याण दिए किचुरान ना धारे बरंच अंध भाव मने कर এমন তাকবিরের কথা পাওয়াকুলের ভিত্তিতে উটের পাটের পা টা বাঁধলেই উট যে রক্ষা পাবে থাকবে এর ভরসা নাই क्योंकि पा बदा तुम तोवक्कुल उटे पाट खुले दिए तावक्र कथा बला तुम्हारे उठा के आगे बदोतावेवक्कुलमिनग आल्लापर जे जाए सब किस आल्ला हुकुमी है आल्ला अनुभूति क्रमिक आल्ला इलमर बिकृति है আল্লাহ অজানা কিছু হয় না আর তাই হয় যা তা ওই বান্দার জন্য আল্লাহ লিখে সে আল্লাহ যে তার জন্য নিয়ামত দিয়েছেন সেইগুলো সে বর্জন করে না আল্লাহ দেওয়া এই নিয়ামত সমূহকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত হিসাবে সেগুলোকে আদায় করে আল্লাহ সুখী আদায় করে আর যে আল্লাহারি নিয়ামত গুলোকে ব্যবহার করে না সে মূলত না যেমন খাবার খাইলে মানুষ সুস্থ থাকে শরীরের শক্তি আসে কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর ভরসা রাখতে হবে ওই খাবার খেয়ে তার শক্তিও আসতে পারে বা ওই খাবার খেয়ে সে পারে হতে পারে না মানুষ জানে না এটা ওই খাবারটাকে তার সে বাঁচতে পারে শরীরে শক্তি আসতে পারে আবার ওই খাবারকে সে মারাও যেতে পারে আল্লাহ বান্ধার জন্য যা দারণ করেছেন সেটাকে নিয়ামত হিসেবে আর ওই উপায় উপকরণের উপর ভরসা না করা ভরসা করা আল্লাহর উপর যুদ্ধে যাওয়ার জন্য শত্রুর মোকাবেলা করার জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন সেগুলো কতটুকু নিজের সাধ্যে যতটুকু কুলায় নিজের সামর্থ্য যতটুকু আছে নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্যে যে পরিমাণ অস্ত্র যোগার করা সম্ভব সেই অস্ত্রগুলো নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া এটা কাকদিরের পরিপন্থী নয় যে যুদ্ধে জয় পরাজয়টা আল্লাহ লিখে রেখেছেন আমি চলে যাই যুদ্ধের ময়দানে অস্ত্র শস্ত্র কিছুই নিলাম না এটা কি তাকদিরের প্রতি বিশ্বাস করো প্রকৃতপক্ষে এটা প্রতিপক্ষে সাল্লু আলহাম তের যে শিক্ষা দিয়েছেন তা তাহলে যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের পোশাক পরিধান করতে হবে শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য নিজের শরীরটাকে রক্ষা করার জন্য যে সকল উপার উপকরণ আছে লৌহ বর্ম পরিধান করা লৌহ শিরস্থান করা যা রাসুল নিজে পড়েছিলেন যদি আল্লাহর লৌহ বর্ম থাকুক আর লৌহ আমাকে রক্ষা করতে পারবে না কিন্তু এটা হলো প্রস্তুতি উপায় উপকরণ এটা শুননা শত্রু মোকাবেলা করার জন্য তার উপর আঘাত করার জন্য তাদের নির্মূল করার জন্য অস্ত্র শস্ত্র এটা আমার প্রয়োজন কিন্তু এই অস্ত্র শস্ত্রই আমাকে বিজয় দিবে না অস্ত্র শস্ত্রই আমাকে বিজয় এনে দেবে না বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে এটা হলো উপায় উপকরণ যা আল্লাহ বামত সেই নিয়ামত হিসেবে যুদ্ধের ময়দানেই অস্ত্র নিয়ে যাওয়াটা হল শূন্য এটা তার পরিপন্থী নয় অস্ত্র ছাড়া যদি কেউ যুদ্ধের ময়দানে যায় তার উপর বিশ্বাস করে আহলে সে মূলত তাঁদেরকেই অস্বীকার করলো স্বীকার করলো সে ওইখানে আত্মহত্যার অভিযোগে অভিযুক্ত হবে কারণ যে অস্ত্র নেওয়ার মতো তার সামর্থ্য ছিল সেই অস্ত্রগুলোর হাতে নিল না যে অস্ত্র তার ছিল সেই অস্ত্রগুলো ব্যবহার করলো না শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো এমন কোনো নজিক সাহবাই কেরাম রাজি আল্লাহ তালামদের মধ্য থেকে কোনো একজনের বেলায় গঠেনি এই জন্য তাকদিরের এই দুই প্রান্তিক চিন্তাধারার ইসলামের সেই সেইদার বস্তুবাদীরা কি অস্বীকার করে বস্তুর উপর তারা নির্ভর করে আর আরেকজন বস্তুকে বাদ দিয়ে বন্ধ তাতদিরের প্রতি বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করে বিভ্রান্ত হয় আর ইসলামের সেই তাকদিরের আকিদাটা হল যে আল্লাহ বান্ধার জন্য যে সকল উপায় উপকরণ দিয়েছেন তার সাধ্য অনুযায়ী সে সেইগুলো সংগ্রহ করবে ব্যবহারের প্রস্তুতি নেবে তার সকল প্রস্তুতি সম্পন্ন করবে আর এইগুলো নিয়ে সে তার জীবন পরিচালনা করবে কিন্তু এইগুলোর উপর সে ভরসা করবে না এই উপায় উপকরণের উপর কখনো সে ভরসা করবে না সে ভরসা করবে আল্লাহর উপর আর এইগুলো ব্যবহার করার পরও যদি তার বিপদ আসে পরাজিত হয় তাহলে বুঝবে যেটা আসলে আল্লাহর পক্ষ থেকে যা লেখা ছিল তাই হয়েছে এখানে সে হতাশ হবে না সেখানে ইমানের পথে চলতে গিয়ে আসুক সবকিছুতেই সে বলবে যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ব থেকে নির্ধারিত ছিল যা নির্ধারিত ছিল তাই হয়েছে এই জন্য এর উপর সে সন্তুষ্ট থাকবে ভূমিন ব্যক্তির দাসভীর হলো এমন এই কাফের রাত যখন তারা এইভাবে তোমাদের বিপদগ্রস্ত হওয়ার ফলে তোমাদের উপর দোষারোপ করে তিরস্কার করে মনে মধ্যে কষ্ট লাগাটা স্বাভাবিক আল্লাহ মুমিনদেরকে দিয়ে দিলেন তোমরা তাদের জবাবটা দিয়ে যাও না তাদেরকে বলে দাও আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছিলেন পূর্ব থেকেই তাই আমাদের কাছে পৌঁছেছে এ এছাড়া অতিরিক্ত কিছুই পৌঁছে নাই তিনি আমাদের অবিভাবক তিনি আমাদের পৃষ্ঠপুষক আমাদের আশ্রয়স্থল তিনি আমাদের সাহায্যকারী আমরা সর্বাবস্থায় তার উপরই ভরসা করি আজ তারা কি আর যারা মুমিন তারা অবশ্যই তার উপর ভরসা করবে মুমিনদের কাজই হল আল্লাহর উপর ভরসা করা আমরা যদি একটু চিন্তা করি আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাই দেখতে পাই আমাদের সফলতা ব্যর্থতা আমরা দেখতে পাই আমরা অতীতের দিকে তাকাই আমাদের মধ্যে সফলতা আছে ব্যর্থতা আছে কিন্তু প্রকৃত মুমিন যারা এ নিয়ে কখনো কেউ অনুশূচনা করবে না মনে কষ্ট পারে না সফলতাও যদি এসে থাকে তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল আল্লাহর ইচ্ছায় হয়েছে ব্যর্থতাও যদি এখানে এসে থাকে হয়তো আমাদের নিজেদের এক আমরা নিজেদের ভুলের কারণে অথবা এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ছিল এ ব্যাপারে তো কোন নেই আমাদের যদি কোনো ব্যর্থতা হয় আমাদের কোনো কষ্ট মসিবত আসে পরাজয় গ্লামী আসে এটা তো আমাদের হ্যাঁ আমাদের কর্মে আমাদের ভুল থাকতে পারি কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কাজ করেছি এই জন্য আমরা সর্বাবস্থায় আশা করি আমাদের ভুল আল্লাহ ক্ষমা করে দেবেন করে দেবেন এবং আল্লাহ সুবাহানহত আলামাদের জন্য জানের নির্ধারণ করেছিলেন আমরা তার মধ্যেই আছি এর বাইরে আমরা যাইনি যদি আমরা এর মধ্যে সন্তুষ্ট থাকি কোন বিপদ মসিবত যতই আসুক কষ্ট আসুক তাহলে এর মধ্যে পাওয়া পাওয়া সাবে বিপদ মসিবতে পতিত হয়ে যদি কেউ হাহুতাস করে তাহলে সে সাপ থেকে বঞ্চিত হয়ে যায় এই মসিবতের বদলাটা যে তার আমল নামায় লিখা হবে এর বদলাটা আল্লাহ হাসরের ময়দানে থাকে দেবেন যদি সে উপর সবর করে সবর করলে এর বিনিময় কাছে পাবে আর যদি সবর না করে তার সেই আস্থাটা যদি না রাখে তাহলে এর সব থেকে সে বঞ্চিত হয়ে যাবে এই জন্য সকল মুমিনের উচিত সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা কোনো সময়ে যদি নিজের অনেক উপায় উপকরণ চলে আসে যুদ্ধের অনেক সাত সরঞ্জাম চলে আসে তখন সেই সময় এই সকল সাত সরঞ্জাম উপায় উপকরণের উপর ভরসা করা যাবে না যে এত অস্ত্র আমাদের এখন চলে এসেছে কি আমাদের পরাজিত করে এই মনোবাদ নিয়ে আসা যাবে না কারণ অস্ত্র কোনদিন বিজয় আনে না বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এর অতীতে প্রমাণ হয়ে গেছে উহুদের হুনাইনের ময়দানে হুনাইনের দিনে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এই তারা উৎফুল্ল হয়েছিলেন এই প্রথম অভিযানের সময় তারা পরাজিত হয়েছিলেন যদি আল্লাহ আলাইহাল্লামের দৃঢ়তার কারণে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছিল সেই বিজয়টা ছিল রাসুলের দৃঢ়তা এবং আল্লাহর পক্ষ থেকে এই জন্য কখনো কোন ধরনের উপায় উপকরণ এগুলোর উপর ভরসা করা যাবে না আমাদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে কোন অভিযানে আমরা বের হলাম আমাদের সংখ্যা এখন অবাব নেই যুদ্ধ করতে পারবো অস্ত্র প্রচুর আছে তখন যদি আমরা উৎফুল্ল হয়ে যাই যা নিশ্চয় আমরা বিজয়ী হয়ে যাব তাহলে এখানেই পরাজয় আসতে পারি কারণ নিজেদের শক্তির উপর বিজয় নির্ভর করে না বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে পরিণাম কি হবে সেটা আমরা জানি না उद्देश्य कीुद्ध करी करी नबी रसुलश्रम कर लोकर का दावत पहुंचे बसर पर बसर अतिक्रांत दावती लोकजन सारा दे एक नबिर रसुल दायित्व जेठा छानव जर से वहादानियत के पुछे दिन के पोचिए सठी भाव कर গ্রহণ করা না করা এটা নবীর ক্ষমতার তুমি কাউকে ভালোবাসলে তাকে হেদায়াত করতে পারো না বরং বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়াত করে আল্লাহ স্বয়ং রাসুল্লাহ সাল্ল্লাহু আলাই কথাটা বলে দিয়েছেন যখন তিনি তার চাচা আবু তালিবের মৃত্যুর সময়ে পাশে বসে বারবার তিনি বলছেন যে চাচা তুমি একবার লা লাহ ইল্লাহ বলো আমি তোমার জন্য সুপারিশ করবো রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাই্লাম जो तार चाचा आबू तालीबे मृत्युर चाचा के उदबुद्ध करबू जेहल पशे बसे से बंशेर अहंकार तुले दौर आपने सर्दारृत्य समय आने बेदीन मारा जा तो होते हेदायत करते हेदायत करते बोर मालिक हल्लार शुद्ध चेष्टा करते मानदार क्षाता हल चेटा कर दायित तर बरत है ना हासर मैदान मैदान এমন অনেক নবী থাকবেন যেই নবীর পিছনে তার উম্মত একজন হবে কারো পিছনে তিনজন কারো পিছনে হয়তো সাতজন থাকবে একশো জন থাকবে এইভাবে অতি অল্প সংখ্যক থাকবে এই নবীর তার নবতের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই নবী ব্যর্থ হয়ে যাননি লোকজন যদি কবুল না করে দিন তাতে নবীর কোনো এখানে কিছু নাই কারণ হেদায়তার মালিক হলেন আল্লাহ আমরা যে কাজ করি আমরা কখনো এজন্য করি না যে এমন ধরনের নিয়ে করি না, আর এমন কোন দাবিও করি না যে আমাদের প্রচেষ্টায় দিন বিজয়ী হয়ে যাবে এ কথা আমরা বলতে পারি না কিন্তু দিনের বিজয়ের উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি বিজয় করার দায়িত্ব হল আল্লাহ আমাদের কাজটা হলো। আল্লাহ আমাদেরকে যতটুকু শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়েছেন পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করা উচিত তারা যেন সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা করে এই বিপদ যদি আসে পরাজয় যদি আসে গ্লানি আসে কষ্ট আঘাত আসে মুমিন সেখানে বিচলিত হয় না ঘাবরায় না বরং সেই সময় মমিন দিদুর তাকে মজবুত থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আমি আল্লাহর উদ্দেশ্যে আমার কাজ করেছি মমিন সেই সময় একটা চিনখাই করে আমার এই চেষ্টা সাধনা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমার কোনো পরোয়া নেই আর যদি কবুল না হয় তাহলে রাস্তা দিয়ে হাঁটছিলেন একজন তিনি একটি গালির জবাব দেননি এমনকি উনিও হাঁটছেন সেও হাঁটছে আর গালি দিচ্ছে আবুজুর গেফারি রফিয়াল্লাহানহু ওনার বাড়ির দরজার সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন যখন ওই ব্যক্তির গালি বন্ধ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলেন তোমার গালি দেওয়ার আ কিছু কি বাকি আছে আমি তো এখন বাড়িতে ঢুকতে চাই সেই লোকটি অবাক হয়ে গেল আমি এত সময় তাকে এইভাবে গালি দিলাম আমার গালি রেখার জবাবও দিল না বরং আমার গালি শোনার জন্য দরজা দাঁড়িয়ে আছে আবার আমার কাছ থেকে অনুমতি চাচ্ছে আমার গালি শেষ হচ্ছে কিনা অবাক হয়ে তিনি আবুজর জেফারি রাজি আল্লাহান হোক ওই ব্যক্তি क्या इंटू करस्थल घाटी आदि ওই ঘাটিটা অতিক্রম করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি আমি তোমার গালির কোনো করি না। আর যদি আমি ওই অতিক্রম না পারি। আমি যদি এখানে আটকা পড়ে যাই গন্তব্যস্থলে পৌঁছতে না পারি তাহলে তো আমি তোমার গালিন উপযুক্ত তখন সে ব্যক্তি প্রশ্ন করল আপনার এবং আপনার গন্তব্যস্থলের মধ্যে ঘাঁটিটা কি তখন তিনি বললেন আমার এবং আমার গন্তব্যস্থলের মাঝে শক্ত একটা গাঠি আছে সেটা হলো? ময়দানে মাসার যেদিন সকল মানুষের হিসাব নিকাশ করা হবে হাসরের ময়দান বিচারের দিন। সেই বিচারের দিনে যদি আমি মুক্তি পেয়ে আমার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে যেতে পারি তাহলে বোঝা গেল তুমি যে সকল গালি আমাকে দিয়েছো। এই গালির উপযুক্ত আমি নই এই গালিগুলো তোমার দিকেই প্রত্যাবসিত হবে আমি এ থেকে মুক্তি পেয়ে যাব তাহলে এই গালির আমি পড়োয়া করবে কেন আমার তো কোনো করার কিছু নাই আর যদি ওই বিচারালয়ের সামনে গিয়ে যদি আমি আটকা পড়ে যাই মুক্তি না পাই তাহলে তো আমি আসলে তোমার যে সকল গালি দিচ্ছ এগুলো উপযুক্তই আমি কারণ আমি যেহেতু আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারলাম না আসামের গাছগড়ায় আমি দণ্ডাময় হয়ে সেখানে আমি আটকা পড়ে গেলাম বিচারালয় আমি মুক্তি পেতে পারলাম না আমি সেখানে তোমার গালিরই উপযুক্ত মূলত রাসুল্লাহ সাহাবিগণ তাদের বাস্তব জীবন দিয়ে তারা একটা প্রমাণ করে গেছেন যে মুমিন বান্দাগণ সর্বাবস্থায় তার সকল কাজ সম্পাদন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সে আল্লাহর রে জন্য তার সকল কাজ করবে তার কাজের অন্য কোনো উদ্দেশ্য থাকবে না এই কাজের মাধ্যমে দুনিয়ায় কোনো কিছু পাওয়া যাবে মানুষ তার সুনাম সুখ্যাতি করবে তার প্রশংসা করবে গুণ করবে কোনো এর বিনিময় কোনো সম্পদ প্রাচুর্য পাবে এ ধরনের কোন ধরনের সে পড়য়া করবে না तर क्या उद्देश्य एकटाई है आल्लर संतुष्टि अर्जन जदि ममिन बंदा तर नियत पूर्ण रखते निष्ठापूर्ण राे जे हमारे फल आल्ला का पाता से सफल य दुनिया जय पराजय इस विपद मसीबत ग्लानी कष्ट एक ही पुरा करते কারণ তার এই কাজগুলো তার কর্মগুলো তার কষ্টিকচ্ছা গুলো যদি আল্লাহ এই কষ্টের বিনিময়টা যদি আল্লাহ আর এই একটা কষ্ট যদি আল্লাহ ইচ্ছা করেন কোন মুমিন বান্দার জন্য হাসরের ময়দানে তার নাজাতের উশিলা বানিয়ে দিতে পারেন এর মাধ্যমে সেখানে নাজাত পেয়ে যেতে পারে তাহলে মুমিন ব্যক্তিত্ব সফল হয়ে গেল दुनिया सकल कर्म हम आल्ला सन्तुष्टरकुश बाम सर्वस्था दर लिखने ऊपर সে সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে হেরাচুল বলে দিন তোমরা কি দুইটি কল্যানের একটি কল্যানের জন্য তোমরা আমার ব্যাপারে অপেক্ষা করছো আর আমরা তোমাদের ব্যাপারে আমরা অপেক্ষা আছি যে আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের প্রতি আজাদ পাঠাবেন পাঠাবেন অথবা আমাদের হাত দিয়ে তোমাদেরকে আজাদ দিবেন। তাহলে তোমরা অপেক্ষা থাকো আমরাও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম এখানে মুমিনদের চরম পড়া শান্তির বিষয়টা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে বলে দেন যে এই সকল লোকদেরকে প্রশ্ন করো তোমরা কি আমাদের ব্যাপারে দুইটি কল্যাণের একটির অপেক্ষায় আছো হালতারা বাসুনা আমাদের দুইটা পরিণতি তোমরা সে অপেক্ষা করছ কিন্তু দুইটাই যে আমাদের জন্য সেই দুইটা কি? একটা কল্যাণ করতো আমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয়ী করে গণিমত সহকারে আমাদের বাড়িতে পৌঁছে দেবেন এটা আমাদের জন্য কল্যাণ অথবা যুদ্ধের ময়দানে শাহাদতের মাধ্যমে তিনি আমাদেরকে ডানাতে পৌঁছে দেবেন এটা আমাদের জন্য কল্যাণ দুইটাই আমাদের জন্য কল্যাণ তোমরা কিশোর অপেক্ষা করছো तुम्हारा जायते विजयीम दुनिया देवें माध्यम से मैदान शाहात मर्जादा दिए चिरस्थायी डान्ला पोछे देवें দুইটাই তো আমাদের বাড়ি আর এই দুই বাড়ির একটা বাড়িতে দেবেন আমাদের বিজয় জন্য অকল্যাণ আসলে এটা অকল্যাণ নয় প্রকৃত পক্ষে আমাদের জন্য কল্যাণ দুইটাই সুন্দরতম বিষয় এই দুইটাই আমাদের কান্য আমরা দুইটাই চাই আল্লাহ কুফিরকে পরাজিত করুন मुसलमान विजयी मुसलमान आल्ला नियम से मुसलमान स्वाच्छंदपूर्ण जीवन जापन कर आल्लाखी आदाय चाहिए मैदाना विश्वास नहीं गमन करल्लाह विजयी कर নিরাপদে নিয়ে আসেন অথবা আমাদের চিরস্থায়ী এবং এই দুইটাই আমাদের জন্য সফলতা আর তোমরা এছাড়া আর কিছু জন্য তুমি অপেক্ষা করছো না আর আমরা তোমাদের দুইটা বিষয়ের অপেক্ষায় আছি তোমরা যেমন আমাদের দুইটি বিষয়ের অপেক্ষা করছো আমরাও তোমাদের দুইটি বিষয়ের অপেক্ষা আছি এক হলো আল্লাহ নিজের পক্ষ থেকে তিনি তোমাদের প্রতি আজাব বর্ষণ করবেন তোমাদেরকে শাস্তি দিবেন আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দেবেন অথবা আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দিবেন এই দুইটাই তোমাদের অকল্যাণ তোমাদের দুইটি অকল্যাণের অপেক্ষায় আমরা আছি तुम्हारा कल्याणेक्षा एवं तुम्हारण ला कर तुम्हारे निवासित कर हाथ दिए तुम्हारे घर बाड़ी गुरु के ध्वस कर तुम्हारे परिवार परिजनगुलू के अधीन दे तुम्हारे सम्पदगुलू अध अल्लाह तुम्हारे शास्त्रिता केलम्बित कर दुनिया चिरस्थायी आजबर मध्य तुम निमज्जित रख दुनिया जीवन अशांति कष्ट कष्ट मृत्यु अनंत जीवन तुम्हारे लांचन अपमान आजबादे अकल्याण আমরা তোমাদের এই দুটি অপেক্ষা থাকলামের অপেক্ষায় আমাদের দুটি কল্যাণের মধ্যে কোনটি আমাদের জন্য আল্লাহ ফায় সালা করেন তোমরা অপেক্ষায় থাকো থেকে দেখো আল্লাহ হয়তো আমাদেরকে বিজয়ী করবেন বিজয়ী সহকারে বাড়িতে পৌঁছে দেবেন তো আমাদের শাহাদতের মাধ্যমে আমাদের চিরস্থায়ী ঠিকানায় পৌঁছে দিবেন তোমরা অপেক্ষা থাকো দেখো আমরাও তোমাদের সাথে সাথে অপেক্ষায় থাকলাম তোমাদের জন্য আল্লাহ কোন ফায়সালাটা করেন তোমাদের দুইটা শাস্তির মধ্যে কোন শাস্তির ব্যবস্থা আল্লাহ করেন আমরা অপেক্ষায় আছি আল্লাহ কখন আমাদেরকে আদেশ করেন কখন তিনি আমাদের হাতটাকে শক্তিশালী করে দেন তোমাদেরকে পরাজিত করার লাঞ্ছিত করার পর্যদ করার সেই শক্তি আল্লাহ কখন আমাদেরকে দেন আমরা অথবা আল্লাহর পক্ষ থেকে কোন আজাব কোন গজব এই দুনিয়ায়ও দিতে পারেন অথবা পরকালেও দিতে পারেন কিন্তু এটা নিশ্চিত তোমরা ওই আজাবের মধ্যে আছো এর থেকে উপাদ উপায় নাই এই দুইটি এই দুইটার মধ্যে তোমরা একটার মধ্যে আছো এ ব্যাপারে আর কোনো নাই আল্লাহ এর মাধ্যমে যে মুমিনদের মধ্যে একটা প্রশান্তি দিচ্ছেন মুমিন ব্যক্তিত্ব প্রফুল্ল চিত্তে তার কর্ম সম্পাদন করবে এই জন্য যে আমার তো কোন পরাজয় নাই আমার কোনো অকল্যাণ নাই হয়তো এই নগদ তার পুরস্কার পাবে অথবা বাকিতে পাবে মুমিনের কোনো ব্যর্থতা নাই এজন্য নাই এই জন্য মুমিন এখানে সবসময় সন্তুষ্ট থাকবে আর তার দুশমন আল্লাহ দুশ্মন আল্লাহর দিনের দুশ্মনদের ব্যাপারে এখানে আল্লাহ যেই কথাটা বলছেন তাদের শুধু অকল্লান। শুধু গ্লানি অপমান লাঞ্চনা আজাদ এবংমগণ হয়তো চুকের সামনে দেখতে পাবে তাদের লাঞ্ছনা মুমিনরা যখন কুপ পাঠদেরকে পরাজিত করবে লাঞ্ছিত করবে তখন চুকের সামনে তারা দেখতে পাবে এবং মুমিনগণ এতে করে চরম তৃপ্তি লাভ করবে মনে প্রশান্তি পাবে कतो बड़ शांति कत तृप्ति पावामी तो देखी कनी এই দুনিয়ার সবচেয়ে বড় পড়াশক্তি কুফ্ফারদের বাহিনী নেটো বাহিনী যখন শুনি আফগান পাকিস্তান বা দুনিয়ার অন্য কোনো দেশে বা মালেতে আর তো শুনলাম তো দেখি যখন এই কুফ্ফার এতটা কুফ্ফার মারা গেছে আমরা অনেক দূরে থেকে চরম তৃপ্তি পাই এটা খুব তৃপ্তি পাই আমরা আর যদি আমরা নিজ হাতেদেরকে হত্যা করতে পারতাম তাহলে তৃপ্তিটা অনেক গুণ বেড়ে যেত বেড়ে যেত আল্লাহ তোমরা আছি হয়তো আমাদের হাত দিয়ে তোমাদেরকে আল্লাহ নির্মূল করবেন পরাজিত পরাভূত করবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন অথবা আল্লাহর পক্ষ থেকে গুণ গজব এই দুনিয়ায় পাঠাতে পারেন অতবা তিনি চিরস্থায়ী আজাবের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত করবেন এ ব্যাপারে তো কোন সন্দেহের দিকে এগিয়ে যাচ্ছি বলে দিন তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমরা যা করো দান করো তা কখনো কবুল করা হবে না কারণ তোমরা হলে দেখবেন আলোচনা কিন্তু মুনাফিকদের হচ্ছে মুনাফিকদের আলোচনার মধ্যে কিন্তু মুশ্রিকের কথাটাও ঢুকে গেছে কাফেরদের কথাটাও ঢুকে গেছে অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চাচ্ছেন এই মুনাফিকরা এরা মুসিক এবং কাফেরদের আকিদার সাথে সম্পৃক্ত থাকার কারণে মূলত তাদেরই দলভুক্ত এরা যদি তোমাদের সাথে আছে মূলত তাদেরই দলভুক্ত এরা মুর্শিক এবং কাফেরই দলভুক্ত এরা, এইজন্য তাদের ব্যাপারটাও এখানে পাশাপাশি নিয়ে আসা হয়েছে মানে এই মুনাফিক কাফের মুশিক এদের সকলের পরিণতি এক এই কথাটি বোঝানোর জন্য আর এই মুনাফিকরা তোমাদের অন্তর্ভুক্ত থাকার কারণে যখন কোন যুদ্ধ অভিযানে বের হওয়ার প্রস্তুতি নেওয়া হয় মুসলমানদেরকে দান কৈরাতের জন্য তখন উদ্বুদ্ধ করা হয় যুদ্ধের খরচের জন্য তাদেরকে আহ্বার জানানো হয় তারা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এখানে দান কৈরাত করে আর এই মুনাফেক্ষা যেহেতু মুসলিম পরিচয়ই আছে মুসলমানদের মধ্যে তখন তারা করে কি ওই নিজেদের মুসলিম পরিচিতিটা ধরে রাখার জন্য তারাও কিছু দান ফৈরাত করতে চায় पक्ष ग्रहण करा मानी दान, दान, दान हिसाब तुम्हारे मुनाफिका जाओमिक सम्प्रदाय पापिष्ट सम्प्रदाय तुम्हारे पापिष्ट जी तरह पापा की आगे आलोचना मुमिनगंज तर जान माल दिए आल्लर प्रति जिहाद कर आल्ला सन्तुष्टिर उद्देश्य मुमिना तल खरस श्रम नियोजित तीवनता के कुरबान कि आल्ला सतुष्टि अनंतकाले चिरंतन आजादी बाचार चिरस्थायी शांतिपत्ता पवारोमगण तान माल आल्लर पथे खरस कर जिहद करें और मुनाफिकगण ता ताल खरस करते चाय जानताओ दी चा তারা এই দুনিয়াটাকেই বেশি ভালোবাসে দুনিয়ার মোহে মায়ায় তারা ওইগুলাকে আঁকড়ে ধরে থাকে এই জন্য জিহাদে তারা অংশগ্রহণ করে না বরং মুসলমানদেরকে বিভিন্ন ধরনের জ্বালা দেয় সুযোগ পেলেই মুসলমানদের কিছু কষ্ট দেওয়ার চেষ্টা করে তাদের এই অপতৎপরতার কারণে তাদের এই মুনাফিকির কারণে আল্লাহ বলছেন তাদের কর্মকাণ্ডগুলি হলো সৎ পাপাছার এগুলি হল ফার্সেটি তাদের সকল কাজ কাজকর্ম সাত কাজ কাজকর্ম আর এই কারণে তারা যদি একান্ত বাধ্য হয়ে কিছু দান করে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুমিনদের দানকে তো আল্লাহ বৃদ্ধি করেন মুমিন ব্যক্তি যদি অল্প কিছু দান করে আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকেন বাড়াতে বাড়াতে এটাকে তিনি সাত হাজার কোন দশ হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেন कबुलानी दानर्थ ही जाूपाय निजेदे के मुस्लिम परिचय देवर शुद्म तान कर قُمَا مَنَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَاتُهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَبِرَسُولِهِ وَلَا يُقِيمُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كُسَالَى وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمْ كَارِهُونَ আর এই দান গ্রহণ না করার কারণ হিসেবে আল্লাহ বলেন তাদের দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে শুধুমাত্র এই জন্য যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তারা কুফরি করেছে এছাড়া আর কোন কারণ নাই তাদের দান যে গ্রহণ করা হবে না এর কারণ শুধু একটাই সেটা হল তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি করেছে। এই মুনাফেকরা মোশফিকরা কাফেররা এ সকলেই কুফ্রি করেছে যদি আল্লাহর প্রতি তাদের ইমান থাকত যেটা আমি পরশুদিন মনে হয় এটা করেছি যারা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে না তাদেরকে আল্লাহ বলছেন এরা আল্লাহর পথেও ইমান আখেরাতের প্রতি ইমান এখানে আল্লাহ এই বলছেন যে এরা আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদে অংশগ্রহণ না করার কারণে তাদের ইমানের দাবিটা হল মিথ্যা দাবি প্রকৃত পক্ষে তারা আল্লাহর প্রতিও ইমান আনে নাই আখেরাতের প্রতিও ইমান আনে নাই আর তাদের ইল্লা প্রাপ্তি না এবং তারা ছাড়া আসে না তারা সালাতে আসে কিন্তু অলসতা সহকারে সালাতের প্রতি কুসু খুজু সহকারে নয় একান্ত মনোনিবেশ করে সালাতে তারা আসে না অলসতা বসত আসে আর তারা দান করে না তবে অসন্তুষ্টির সাথে নিষেধ করে দিয়েছে যেই কারণে কারণ গুলো হল এক হল তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে না দ্বিতীয় নাম্বার হল তারা অলসতা ছাড়া ছাড়াতে আসে না আর তৃতীয় হল একান্ত বাধ্য না হওয়া পর্যন্ত তারা দান করে না এই তিনটি কারণে তাদের এই দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এখানে আমরা যদি দেখি আমাদের অন্যান্য জায়গা বাদ দিয়ে হলেও আমাদের এই দেশ আমাদের এই অঞ্চলটাও যদি আমরা দেখি দেখি প্রচুর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে মুমিন বলে দাবি করে প্রচুর মানুষ আছে এবং তারা বাহ্যিক ভাবে অনেকে আবার সারা আদায় করে দেখা যায় তারা মাঝে মাঝে কিছু দান হেরাত করেও দেখা যায় বাহ্যিক কিছু এই আমলগুলো দেখা যায় কিন্তু আল্লাহ সুবাহ তাদের এই অবস্থাটাকে বলছেন যে এটা প্রাণহীন অবস্থা তাদের ইমানের দাবিটা প্রকৃতপক্ষে ইমান নয় যদি তারা আল্লাহর প্রতি ইমান আনত তাহলে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই তারা মেনে চলত শুধু একমাত্র আল্লাহরই এবাদতি করত আর কারো এবাদতি তারা করতে পারত না যদি রাসুলের প্রতি তাদের ইমান থাকত তাহলে জীবনের সকল ক্ষেত্রে তারা রাসুল্লাহ সাল্লাই অনুসরণ করত ইত্তেবা করত যেহেতু তারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মেনে চলে না তাদের বাস্তব জীবনে সেই হেতু আল্লাহর প্রতি ইমানের দাবিটা হল সম্পূর্ণ এক মিথ্যা দাবি আর জীবনের সকল ক্ষেত্রে যেহেতু তারা রাসুল্লাহগত্য করে না অনুসরণ অনুকরণ করে না সেহেতু এক মিথ্যা দাবি এই মৌখিক ইমানের দাবিটার যারা আল্লাহর প্রতি ইমানের দাবি করে রাসুলের প্রতি ইমানের দাবি করে বাস্তব জীবনে যদি আল্লাহকে ইলা হিসেবে রব হিসেবে মেনে না চলে না তাহলে তার এই মৌখিক দাবিটা হল সম্পূর্ণ এক মিথ্যা দাবি আল্লাহটা গ্রহণ করেন না আল্লাহটাও স্বীকার করে দিয়েছেন যে জীবনের সকল ক্ষেত্রে রাসুলকে একমাত্র আবর হিসেবে গ্রহণ করে না রাসুলের প্রতি ইমানের দাবিটাও তার সম্পূর্ণ এক মিথ্যা দাবি বরং আমরা দেখতে পাই এই ধরনের ইমানের দাবিদার লোকদেরকে भ्रांत मानूसान मानसून मारा जाए तो तुल मानव बनिए फेले गुण कीर्तन करते करते एके पर्या फूट है ये साम्प्रतिक खेल देखें यदे রুবটের মতো জীবনযাপন করলো একটা লুক মারা গেল এরপর তার যে গুণ গানের আর সীমানাই সে যদি পাঠলে মনে হয় কিন্তু এতদিন ছিল তখনও তো এদেশে অশান্তি ছিল নিজে সে খুনিদেরকে নির্দিদায় ক্ষমা করে দেই। সে নিজে এত পাপ করলো যে অন্যায় অবিচার করলো করলো তারি নেতৃত্বে সমাজে এত অন্যায় অবিচার হলো কিছুই সে রুখতে কিছু না করলো না বলছো পাপি করে গেল মরার পর সে হয়ে গেছে কোনো আদর্শ তারও পূর্বে আরো অনেকেই মারা গেছে দেখবেন তাদের আদর্শ কিভাবে উপস্থাপন করা হয় মানুষ যেন এগুলাকে আদর্শ হিসাবে গ্রহণ করে এই ধরনের কোন মানুষকে যারা এইভাবে মানুষের আদর্শ গ্রহণের জন্য যারা ডাকে এর হল মুশ্রিক এরা হলো কা এবং এদের শিরকের ব্যাপারে যদি কেউ সুন্দর পোষণ করে আরও সে মুশ্রিক হবে কাকের হবে তাদের জীবনের সকল ক্ষেত্রে যতক্ষণ না আল্লাহ সুবাহালাকে একমাত্র ইলা হিসেবে বিশ্বাস করবে এবং মেনে চলবে সে আল্লাহর জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে বিশ্বাস করবে মেনে চলবে তখন মোমিন হবে আর না হলে তার হবে সম্পূর্ণ মিথ্যা দাবি এটাই আল্লাহ এখানে নাকচ করে দিয়েছেন বলছেন এরা আসলে আল্লাহর পতিও ইমান আনে নাই আখেরাতের পতিও ইমানাই তারা আল্লাহর দিনকে একমাত্র দিন হিসাবে গ্রহণ করেনি আর সেই দিনকে বিজয়ী করার জন্য যেই জিহাদ পরিচালিত হয় সেই জিহাদে তারা অংশ অংশগ্রহণ করেনি বরঞ্চ এটাকে অপছন্দ করেছে এই জন্য তাদের ইমানের দাবি হলো সম্পূর্ণ মিথ্যা দাবি প্রকৃতপক্ষে তারা ইমান আনে নাই এই জন্য তারা যদি কোনো কিছু দান করে সেটা আল্লাহ গ্রহণ করবেন না তাদের দ্বিতীয় পরিচয় প্রথম পরিচয়টা আল্লাহ এরা এরা না। সালাদ আদায় করে কারণ এরা তো মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলিম পরিচয় দেয় দেয় অন্তত পক্ষে জুমাবারের মুসল্লি তো জুমাবারের মসজিদের মুসল্লিদের জায়গা হয় না অনেক মসজিদ আছে पार्ला छाड़ा सलााते তারা হলো আল্লাহ আদেশ করেছেন কি তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে তবে এটা খুব কঠিন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য ছাড়া এটা খুবই কঠিন ইল্লাহ আলাল খাসিহিম তবে যারা পুসু ও পুজুর সাথে সালাত আদায় করে তাদের জন্য এটা কঠিন নয় এটা মুনাফিকদের জন্য কঠিন কারণ মুনাফিকরা সালাতে মনোযোগী নয় আর মোমিনগঞ্জ সালাত আদায় করে মনোযোগী হয় এই সালাতে তারা মজা পায় সাপ পায় তৃপ্তি পায় কারণ হল যেরা বিশ্বাস করে মুলাকু তারা তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং তারা তাদের রবের ফিরে যাবে। কাছে বিশ্বাস করে এক আল্লাহর সাথে সাক্ষাৎ হবে হাসরের ময়দানে আর দ্বিতীয়ত মুমিনগণ দৈনিক পাঁচবার আল্লাহর সাথে সাক্ষাৎ করেন সালাতের মাধ্যমে কারণ সালাত হল মুমিনের মেয়েরাজ যে আল্লা সাথে সাক্ষাতের প্রত্যাশা করে সেই সালাতের মধ্যে মনোযোগী হয় আদায় করে। সালাতে ও খুজু বিনয়ী হয়। জন্য সেই সালাদটা তার জন্য অত্যধিক মজাদার হয় সালাতে মজা পায় তৃপ্তি পায় আর মুনাফেখরা সালাতে যায় অলসতার সাথে অমনোযোগ্যতার সাথে এই জন্য তার জন্য বড় কষ্টকর বিপদে পড়ে যায় যেখানে সালাতে মনোযোগী হয় না এটা মুনাফিকের বৈশিষ্ট্য আর এরপর আমরা তো দেখি এমন সালাত আদায়কারী মুরুগের টুকরের মতো টুকুর দেয় শেষ দেয় পাঁচ মিনিটে দশ টাকা পরে শেষ করে ফেলে দেয় কিভাবে যে সালাত করে না সালাতের যে পূর্ণ হক আদায় করা তার দাঁড়ানো তার রুকু তার বৈঠক তার শ্রেদা সবগুলো হক আছে যে অবস্থা যাবে সেই অবস্থায় তার শরীর স্থির হয়ে যাবে এমন অবস্থা ছাড়া তার সলাপ হবে না কিন্তু সেই সালাতিদের অবস্থা দেখলে কিভাবে আদায় করে মনে হয় যেন বিপদে পড়েছে মসজিদে যদি ঢুকেও কে আগে বের হবে শুরু হয় করে সবাই হয়। সাথে তারা কোন চুক্তি করে এসেছে যে সারা জীবন শয়তান তোমারই আমরা গোলামি করছি একটু সময়ের জন্য অনুমতি দাও যেহেতু মুসলিম দাবি করেছি মুসলমানদের সাথে মিলে গিয়ে একটু সময় গিয়ে মসজিদের সময়টা কাটিয়ে আসি। শয়তান না জানি অসন্তুষ্ট হয়ে যায় এই ভয়ে মসজিদে বেশি সময় থাকতে চায় না যারা সালাপের মনোযোগী নয় সালাতের মধ্যে যাদের একাগ্রতা নেই সেই সালাতের কোনো মূল্য নেই একথাটি আল্লাহ বলছেন যে প্রথমত তারা প্রতি নাই তারা তারাতে অলসতা ছাড়া আসে না তারা তারাও অলসতা সহকারে আসে আর তারা একান্ত বাধ্য না হলে দান করে না দান করে তখন দেখেন সবাই দান করছে কোন যদি আমি না দেই তাহলে তো সমস্যা যে নিজের পরিচিতিটা তো ধরে রাখতে পারতেছি না নিরুপায় হয়ে এসে দান করাটা এই অবস্থা কিন্তু এখানে বলা হয়েছে এই লোকগুলোই হল মুনাফিক আর এই মুনাফি কাফের এবং মসজিদদেরকে এখানে কোন চফাৎ করা হয়নি তাদের সকলের অবস্থা এখানে মধ্যে বর্ণনা করা হয়েছে تو اللہ مسجد منافک پد چیز کردے جب نرپد مکے پڑی اللہ حفاظت کرنود اللہ আজকের এই দাসের যদি প্রশ্ন থাকে এটা তো এক নম্বরটাকে হল যে যদি না বুঝে করে আর তাকে বুঝিয়ে দিলে যদি সে তবা করে আল্লাহ হয়তো কিন্তু সেটা তো মুনাফিক হয়ে যাবে যে জিহাদের দিশ কথাটা তো আবার কাজ দিনের পরিপন্থী এটা তো তার দিনের হয়ে গেল ওটা যদি না হতো ওটা হতো ওই যে যদি যদি তো কুফসিট পথ থাকে খুলে দেয় সরকার এই দরজাটা খুলে দেয় আর যদি বলতে কোনো মুসলমানদের নাই মানে মুসলমানদের কত হলো যদি বলতে কিছু না এখানে যা হয়েছে তাই হওয়ার ছিল जी तई हम एरपर देखिए विषयता जन कोंजिम जिहार परिचालना से तंजिम एक मर्दा संपन्न एमायत था सुराता के যখন এই সুরাই নিজামের ভিত্তিতে কোন জিহাদের কোন কর্মকৌশল গ্রহণ করা হয় সেই কর্মকৌশল দূর হতে পারে কারণ মানুষের দ্বারা প্রণীত তথাপি এর মধ্যে কল্যাণ নিহিত কারণ তারা তাদের যোগ্যতা অনুপাতে আল্লাহ যতটুকু দিয়েছিলেন সেই অনুপাতে তারা করেছেন এই এর মধ্যে কল্যাণ নিহিত এটার সমালোচনা করা যাবে না হ্যাঁ যদি কেউ মনে করে যে এই কাজটা তার কাছে কোনো তথ্য থাকে উত্তম পরামর্শ তাকে সিদ্ধান্ত নেওয়ার আগে সে সিদ্ধান্ত সিদ্ধান্ত দিতে পারবে। কিন্তু হয়ে গেলে সেজামের ভিত্তিতে সেটাই মেনে নিতে হবে এবং এটা সমালোচনা করা যাবে না কারণ বুঝতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই হাইফালাটা ছিল এর মধ্যে বাহ্যিক ও কল্যাণ থাকলেও প্রকৃত এর মধ্যে নিহিত আছে দুইটার বিরোধ নাই সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকেই হয় আর অকল্যাণ যেগুলো মানুষের নিজেদের আমলের কারণে হয় যে ফাদ এবং বিপর্যয় এটা নিজেদের কর্মের কারণে আমলের কারণে আল্লাহ ওই তাকবির মধ্যে লেগে রেখেছে আল্লাহ জানেন আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নাই আল্লাহ মানুষ যখন সৃষ্টি করেন তাকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছেন তুমি করো দুইটা পথ দেখা এ দিলেন জান্নাচার পথ এটা জাহান নামের পথ এটা ইসলাম আর এটা কুকুর তার সামনে পরিষ্কার করে দিলেন এরপর তিনি বাধ্য করেন না কোন পথে তবে আল্লাহ দেখছেন যে ওই পাপের পথটা বেছে নিয়েছে যেই পাপের কারণে আজাব আসতে পারে সে নিজে ওই পথটা বেছে নিয়েছে আল্লাহ তাকে এখান থেকে বাধা দিয়ে জুন করে আঁকান না যদি তারা আটকে এ তাহলে যে স্বেচ্ছাসন্তুষ্টির সাথে এ পথে চললো এখানে পুরস্কার পাবে আর একে আটকাইয়া দিয়ে আল্লাহ পুরস্কার দিলেন এখানে আল্লাহ দেন না। যেমন যদি পাপিষ্ট হয় তাদের পাপের কারণে তাদের নেতৃত্বে পাপাচারী লোকদেরকে আল্লাহ বসিয়ে দেন বসিয়ে দেন আর আল্লাহ এই পাপাচারীদেরকে যখন ক্ষমতায় বসিয়ে বসিয়ে দেন ওই শাসকদের পাপের কারণে জনগণের উপর গজব এবং আজাব নেমে আসে একে অন্য সম্পূরক মানুষ যখন হয় তাদের মতোই হয় তাদের শাসকরা আর শাসকরা যখন হয় তাদের পাপের কারণে আল্লাহ তাদের উপর গজব কিন্তু এটা হলো তাদের নিজের হাতের কামাই আল্লাহ নিজের পক্ষ থেকে তিনি দেন না তারা এটা উপযুক্ত হয়েছে আল্লাহ দিচ্ছে मातृगर चार मैं मृत्यु शीख कथा मृत्युकरणी सबकिखा है जिस मानुसर सृष्टिर दुनिया हादिसर मध्य स्पष्ट ओई कथा रू ता सृष्टि कर पंचाश हजार बचर आगे साढ़े चार दिन का बैपीड़ित नाई যা লিখা হয়েছিল সেটাই পুনরায় তার মাতৃভাবে চার মাস পূর্ণ হওয়ার পর এই দুনিয়া যখন আসছে এবং যুদ্ধ পোশাক করে দেওয়া এটা জটিলতা কিন্তু একটা হাতিজ আমি আল্লাহ দুই ব্যক্তিকে দেখে যে এক ব্যক্তি এক ডাকের অবস্থায় তার হর্তা হলো। যেটা জানি আর একটা হচ্ছে যে আল্লাহ খালি গায়ে কি করে শুক্রপক্ষে জাঁপিয়ে পড়ে পুরোপক্ষে তাদের হত্যা করে একে দেখতে হাসে এখন এই যে এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহুল দেখে হাসেন এই যে খালি গায়ে সে যুদ্ধের ময়দানে জাঁপিয়ে পড়ুক এই যে কিনে কি ওইটার मैदान से एक मुसलमान के मुस्लिम व्यक्ति तो शहीद हो गनाते चले गवर्ती समय ओ हत्या कपेर से मुसलमान मुसलमान मुसलमान पक्षे युद्ध करते गदा गल्ला मैदान से युद्ध करोकला शहदत हो गए मन करलो गार निकटे এই ময়দানে যদি আমি আমার গন্তব্যে চলে যেতে পারে কিলাব তার ওই ঠিকানায় পৌঁছার আগ্রহ উদ্দীপনা তার মধ্যে বেড়ে গেল। সেই অবস্থায় সে তার সেই প্রতিরোধ যে পোশাক ছিল শরীরের মধ্যে সেই বর্মগুলো সে তুলে ফেলে দিল তার মধ্যে সেই আগ্রহ কয়দা হয়ে গেল আমার জান্নাতের ঠিকানায় আমি চলে যাব। তার যে জাননাতে যাওয়ার যে এত আগ্রহ তার সেই আগ্রহটা দেখে আল্লাহ খুশি হয়ে হাঁটেন জানাতে চলে আসার জন্য তার যেটা মনের মধ্যে একটা আগ্রহ পয়দা হয়েছে সে সর্বছে আমার তো লেখা আছে হতে পারে এটা হল ওই যে তার যে ওই তার ভুলের কারণে যে তাকে শাস্তি দেওয়াটা হ্যাঁ হ্যাঁ হতে পারে শাস্তি দেওয়া হতে পারে ওটা পরিপন্থী না তার জন্য ক্ষতি কন্যা যে সন্তুষ্টির সাথে ওই শাস্তিটা মেনে নিল সে তো তার মর্যাদা অনেক বাড়িয়ে দিল এটা সাহাবাদের মধ্যে এই ধরনের মানে কীটা নিজেদের ভুলের কোন শাস্তি পাওয়ার জন্য তারা অত্যধিক আগ্রহী থাকতেন না ভীষণ ভাবে তারা আগ্রহী থাকতেন কারণে তারা উদ্ভিদের পরিপন্থী নয় বঞ্চিত তাজদির দীপবদ্ধ ছিল আর এটা ভুলটা হতে পারে এটা বুল মানুষ বুলে উঠবে না ঠিক সবসময় তার খেয়াল রাখতে হবে যে কোন মানুষ বুলের উঠবে না क्योंकि भूल अटल थे इट बड़ अपराधरा जो भूला के स्वीकार कर भूल के संशोधन करते चाय उत्तम गुणा देखे मुनाफिकरा अंतर दिक्कत मुमिन नय যে কারণে ইসলামের ভালোটা তারা মনে প্রাণে পছন্দ করে না তাদের তারা যদি অপছন্দ নেই এখানে যদি ইসলামের যদি শক্তি বৃদ্ধি পায় ভালো কিছু হয় তারা এটা পছন্দ করে না অন্তরের মধ্যে তাদের আঘাত লাগে এটি হল একটা জিনিস দ্বিতীয়টা আগে আমি যদি একটু আলোচনা আসবে তখন দেখবা যে এই ব্যাপারে আরো এই বিষয়টা পরিষ্কার হবে আরেকটা জিনিস হল তারা মুসলমানদের ভিতরে থাকলেও থাকলেও সবসময় তাদের একটা ভয় কাটে যে মুসলমানরা কখন আমাকে চিনে ফেলে চিনে আমি যে মুনাফেক এটা মুসলমানরা কোকন আমাকে চিনে পেলে কি একটা ভয় তাদের মধ্যে সব সময় থাকে যদি শক্তিশালী হয় আর যদি আমার পরিচয়টা জানতে পারে শাস্তি দিয়ে দেবে এই জন্য মুসলমানদের কল্যাণটা তারা পছন্দ করে না এর বিষয়গুলোতে তো বেশি সংখ্যক আকিতাভ্রষ্ট হয়েছে অতীতের যতগুলো গান্ত ফেরফা আছে যেমন ধর ময়টা জেলা জাবরিয়া কাদরিয়া এরা মূলত এই বিষয়গুলোতে তারা বেশি বাড়াবাড়ি করত জাবরিয়া এবং কাদরিয়ারিয়া সরাসরি তারা পাত উপর সবকিছু ছাপিয়ে দিত নিজের সকল অপরাধের বুজাত্মক দিনের উপর ছাপিয়ে দিত পাপ করছে আমার পিদুর এটা তোমার তাকবির লেখা ছিল তো এরা ছিল ওই প্রকৃতির পরাজিত মানসিকতার অধিকারী পাচারী সম্প্রদায় এরা আকিদার ক্ষেত্রে নিমজ্জিত ছিল তারা যদি একটু তাকিয়ে দেখত যে এই বিষয়ে রাসুল উল্লাহ সাল আলাই ভা সাল্লামের আকিদা কেমন ছিল তিনি এর ব্যাপারে কি করেছেন বা ওনার অনুসারী সাহাবাই তারাম রাজি আল্লাহ তার কোন পথের উপর আছেন যদি একটু ছিল নিজেদের পক্ষ থেকে বিশ্লেষণ দাঁড় করান না যেই ব্যক্তি আল্লাহ যে নিয়ামতা দিয়েছেন এটাকে যদি অস্বীকার করে কেউ যদি অস্বীকার করে যে আমার এইগুলা উপায় উপকরণের দরকার নাই যুদ্ধের কোনো কোন হাজির হয়ে গেল। গেলো করা সম্ভব না সেজন্য বুঝে নিশ্চিত ভাবে কেন সে মরবে আপনাদের কিছু করতে পারবে না এটা তো এক ধরনের আত্মহত্যার মতোই হয়ে গেল যদি সে শত্রু বাহিনীর হত্যা করার উদ্দেশ্যে তাদের প্রতি সাধনের উদ্দেশ্যে যেত एई बगे, कोरते -कोरते मने खाली पुषा के जदि मारा जो समस्या प्रश्न शेष नागर